বিসমিল্লাহমান ইহিম সুপ্রিয় শ্রোতামী আসালাম দীর্ঘ প্রতীক্ষা অপেক্ষা আর ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে আবারও এসেছে জুলফিকার হামদ নাথ গজল পরিবেশক দল মহামনিব ও মহামানব সম্পর্কে উদাসী গোষ্ঠীকে আল্লাহ ও তাঁর রাসুল প্রেমের কথা স্মরণ করিয়ে দিতে এই দলের কোনো জোরে নেই আর সেই প্রত্যাশায় আমাদের এবারের আয়োজন হামদ না ও ইসলামী সংগীতের অনন্য সমাহার প্রেমের টানে প্রেমের টানে স্রষ্টার লাগে।